السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعقبة المتقين والعضوان اللي على الظالمين أما بعد شامع درشق قندو أمرا علسناك وسلام إمام أبو جا فرطحب رحمت الله رجيتو باية نعتقاد أهل السنة والجماع أهل السنة والجماع أكيدار بانونا اكتب تي ركت تي أشخي شخصة تنية كيامت الأعلمات بانونا كرتنا عن نوء منو باسرات السرعة أمرا كيامت الأعلمات بانونا وم আমরা গত পর্বে আলোচনা করছিলাম যে কেয়ামতের আলামতগুলো দুভাগিভক্ত বড় আলামত ছোট আলামত এবং আমরা বলেছিলাম যে বড় আলামতগুলো আমরা পরে আলোচনা করব প্রথমে ছোট আলামতগুলো আলোচনা করব ছোট আলামতগুলো আমরা বলেছিলাম যে তিন ভাগ বিভক্ত যে কিছু আলামত এসেছে এসে শেষ হয়ে গেছে আবার কিছু আলামত আসেনি আসছে আবার চলমান প্রক্রিয়া আবার কিছু আলামত এখনো আসেনি সামনে আসবে এই তিন ভাগে ভাগ করেছিলাম তো আমরা আজকে কিছু আলামতের আলোচনা কেয়ামতের ছোট যে সমস্ত আলামত রয়েছে সেগুলি আমরা আলোচনা করবো আমাদের একটি জানা দরকার যে কেয়ামতের আলামত বলতে যেগুলো আসবে সেগুলো সবই খারাপ নয় সবই খারাপ নয় বল কেয়ামত সংগঠিত হওয়ার আগে যে চিহ্ন রসল্লা সাল্লাম বলে গেছেন সেগুলি বলার উদ্দেশ্য কোনো কোনোটা উত্তম কোনো কোনোটা ভালো এর মধ্যে খারাপ আছে সেগুলি আমরা আমাদের যখন আলোচনা হবে তখনই আমরা বুঝতে পারবো যে কোনটি ভালো আর কোনটি খারাপ তে প্রথম যে আলামতের কথাটি আমরা বলব সেটা হচ্ছে রসুল্লাহাম যেটাকে গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন যে বরস্তু ও সাহতু আমাকে প্রেরণ করা হয়েছে আর কেয়ামত দুইটির মতো একটা একটু লাগানো রসুল্লাহাম প্রেরণ করা কেয়ামতের প্রথম আলামত কেয়ামতের প্রথম আলামত হচ্ছে আলামত হচ্ছে রসুল্লাহ সাল্লাহামকে নাম বরস্তু আনা সাহতু কাহা আমাকে প্রেরণ করা হচ্ছে আর কে আমদ এই দুটি একটার সাথে লাগানো একটা একটির সাথে লাগানো তারপর তিনি ইউসুরু বেসবর আই হে ভাইয়ামুদ্দু হুমা এই দুইটাকে তিনি লম্বা করে দেখিয়েছেন এই দুইটা হচ্ছে তার ওস্তা এবং তার তর্জনী এবং তার মধ্যমা আমাকে প্রেরণ করা হয়েছে আর কেয়ামত এই দুইটির মতো অর্থাৎ এই দুইটির মতো আমাকে প্রেরণ করা হয়েছে অদম্মা তা তিনি মধ্য এবং তর্জনীকে একসাথ করে মিলিয়ে দেখিয়েছেন মাঝখানে কোন হাঁক নেই অনুরূপভাবে হাজেম আবী জুবায় রিয়াল্লাহন থেকে মর্ণনা করেন যে বোরস্তুফি নাসামি সাহা আমাকে কেয়ামতের আগে কেয়ামতের ক্ষণে পাঠানো হয়েছে পূর্ব পূর্ব বাতাস হিসেবে মতো করে কেয়ামতের প্রাথমিক আলামত হিসাবে রসুল্লাহ সাল্লাহ আসলামকে পাঠানো হয়েছে সুতরাং রসুল্লাহলাম কিয়ামতের আগে পাঠানোর অর্থ হচ্ছে দুইটা একসাৎকার অর্থ হচ্ছে রসুল্লাহ আসলামের কে প্রেরণের পরে কেয়ামত সংগঠিত হয় মাঝখানে আর কোনো নবী নেই আর কোনো শরীয়ত নেই আর কোন কিতাব নেই আর কোন রকমের নতুন কোন আদর্শ গ্রহণ করার কোনো সুযোগ নেই বরং যেভাবে দুই আঙ্গুল একসাথে লাগানো থাকলে মাঝখানে কিছু থাকে না একটার পর একটা সেই হিসাবে এই শরীয়ত শেষ হওয়ার পরে কেয়ামত সংঘটিত হয়ে যাবে মাঝখানে আর কোন রকমের কোন আদর্শ বা কেউ নিয়ে আসতে সক্ষম হবে না এটাই বিশুদ্ধ কথা সুতরাং যারা এর বিরুদ্ধে চলে বিশেষ করে যারা কাদিয়ানি ফেরকা বাবা নবুয়তের বিভিন্ন ফেরকার দাবিদার যারা তারা মিথ্যা রোপ করছে বরং রসুল্লাহ সাল্লাহামকে সর্বশেষ নবী সর্বশেষ রাসুল সর্বশেষ শরীয় প্রবর্তক সর্বশেষ ব্যক্তি হিসাবে যে যিনি আল্লাহর প্রিয় বান্ধা হিসেবে দুনিয়ার বুকে যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন সেই নবী রাসুল হিসাবে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা পাঠিয়েছেন তারপরে আর কোনো নবী আসবে না এটাই আল্লাহ তালা কোরআনকারী মন্যা বলেছেন মা কানা মাহমুদ আবাহ আহাদি মির রাজিয়াআকুমাল রসুল আল্লাহ ও খা মোহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রসুল এবং নবীদের মোহর নবীদের সর্বশেষ যিনি নবীদের সর্বশেষ নবী সর্বশেষ রাসুল এটাই এই উদ্দেশ্য দ্বিতীয় যে বড় আলামত কেয়ামতেরাম রসুল্লাহ সাল্লামের মৃত্যু কিয়ামতের একটি আলামত কারণ হাদিসে আসছে আউফ ইবনু মালিক রাজন হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেছেন রসুল্লাহাম তাকে বলেন ও দু তিনি বলেছেন কেয়ামতের আগে তুমি ছয়টি জিনিস গণনা করো যা কেয়ামতের আগে সংঘটিত হবে তারপর তিনি বলেছেন মৌতি প্রথম তিনি বলেছেন আমার মৃত্যু অর্থাৎ রসল্লাহ সাল্লাহের মৃত্যু তিনি বলেছেন যে কেয়ামতের একটি আলামত কারণ এটা একটি সবচেয়ে বড় মসিবত সাহবায় ক রাম কেয়ামত রসুল্লাহামের মৃত্যু দিনে তাদের কাছে সবকিছু অন্ধকার হয়ে গিয়েছিল যেভাবে যখন মদিনা রসুল্লাহ সাল্লাম প্রথম এসেছিলেন সবকিছু আলোকিত হয়ে গিয়েছিল রসুল্লামের মৃত্যুর দিনে সবকিছু অন্ধকার হয়ে গিয়েছে মালিক সেদিন অন্ধকার হয়ে গিয়েছিলাম রসুলকে দফন করার সাথে সাথে আমাদের হাত যাওয়ার আগেই আমাদের অন্তরের মধ্যে পরস্পর হিংসা বিদ্বেষ চলে আসলো পরস্পর আমরা অচেনা হয়ে গেলাম যে মিল মোহাম্মত ভালোবাসা ছিল সেটা শেষ হয়ে গেল এটা কে আমাদের একটি আলামত যে কেয়ামতের এই আলাম রসুল্লাহ সাহেব মৃত্যু কে আমাদের একটি আলামত হিসেবে বিবেচিত হয়েছে এমনকি উমাহাতুলি অনেকেই সেটার জন্য কান্নাকাটি করতেন সাহবায় কেরাম কান্নাকাটি করত এমনকি উমায় এম রাধে আনহু একদিন রসুল্লাহ সাল্লাহামের মৃত্যুর কথা যখন আলোচনা হলো তিনি কান্না কাটি করছিলেন তখন আবুবকরাজ্ল আনহু ও রাদুল বললেন যে তুমি কাঁদছ কেন জন্য করেছেন তখন উমান বললেন যে আমি তো এই জন্য কাঁদছি না যে রসুল্লাহাম দুনিয়াতে চলে গেছেন আমি কাঁদছি জন্য যে ইমান আসতো পরপর অর্ই আসতো অর্ যে ইমান কারণে আমাদের অন্তর তাজা থাকতো সেটা বন্ধ হয়ে গেছে একথা শোনার পর অবকরণ তারাও কান্নাকাটি আরম্ভ করলেন এমনকি তাদের তাদের কান্নার আওয়াজ দূর থেকে শোনা যাচ্ছিল যে এই ইমান যে তাজা হতো আমাদের যে ভুল ত্রুটিগুলি সংশোধন হয়ে যেত সে অবস্থার এখন আর বাকি নেই আমরা এখন তা সাহবায় কেরাম তখন তাদের সে সেই করুণ অবস্থা তারা উপলব্ধি করতে পারলেন সুতরাং রসুল্লাহ সাল্লাহ আসালামের মৃত্যু কেয়ামতের একটি আলামত এটা সুস্পষ্ট যদিও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্যদের মতোই মারা গেছেন তার সাথীরাও চলে গেছেন আল্লাহ তালা কোরআন করিম বলেছেন ওমা মাহমুদ বলেছেন আপনি আর তারাও মারা যাবে আবার অন্য আয়তে আল্লাহ বলেছেন ওমা যে আলিবাসীন কাবলিক আল খুলদা আফা ইম্তে আফা আপনার পূর্বে আমি কারো জন্য চিরস্থায়ী জীবন দেইনি আপনি যদি মারা যান তারা কি চিরস্থায়ী আর আমার কাছে তোমাদের পার্থিত হবে এটা আল্লাহ আমাদের কাছে আল্লাহ তারা প্রমাণ করে দিয়েছেন যে মৃত্যু হক এভাবে রসুল্লা যিনি সৈয়দুল খাল সমস্ত মানুষের শ্রেষ্ঠ সেই ব্যক্তি তিনিও মারা গেছেন এই মৃত্যু ইসলামের জন্য কেয়ামত কেয়ামতের একটি আলামত হিসাবে বিবেচিত হবে যেভাবে রসল সাল্লাহাম তিনি ঘোষণা করেছেন তৃতীয় যে কেয়ামতের আলামসা হচ্ছে বিজয় হওয়া বাইতুল মাকদেশ বিজয়ী হয়েছিল ষোলো হিজরি সনে ষোলো হিজরি সনে বাইতুল মাকদীপ বিজয়ী হয়েছিল উমরুল্লা খাতাবাহন সময় রসুল্লাহ সাল্লাহাম আহ মালিক রাদুকে বলেছিলেন যে আমার আগে তুমি ছয়টি জিনিস গণনা করবে অর্থাৎ কেমতের আগে তিনি যে আলামতগুলি তার মধ্যে তিনি বলেছেন কেমত মনে রাখবেশ যেটা বর্তমানে ইসরায়েল দখল করে আছে। সেটা মুসলিমরা সেটা সেটা বিজয় লাভ করবে ওমরাদ এলানোর সময় ষোলো হিজড়িতে এই বাইতুল মাদেশ অমরা এলানোর মুসলিমদের হস্তগত হয় মেন তাদেরকে সোলের মীমাংসার মাধ্যমে সেখানে ইহুদি এবং নাসারাদের মুক্ত করে সেই জায়গাকে মুসলিমদের করায়ত্ত করেন এবং তাদেরকে আমান লিখে দেন এবং সেখানে নাসারা থাকতে পারবে সে অনুমতি দেন কিন্তু ইহুদিদেরকে সেখানে থাকার কোনো অনুমতি কখনো দেওয়া হয়নি এই এই সময়টা হচ্ছে এই ষোলো হিজড়িতে এই সময়টি কে আমাদের একটি আলামত প্রকাশ হয়ে পড়ে সেটা হচ্ছে বাইতুল মাদেশের বাইতুল মগদেশের বিজয় বাইতুল মেশের বিজয় চতুর্থ যে কেয়ামাতের আলামত রয়েছে সেটা হচ্ছে তোরাউন অমুয়াস যদিও রসুল্লাহ আসালাম হাদিসে তরুণের কথা আসে মহামারীর কথা আসেনি অমুয়াস একটা জায়গার নাম সেই জায়গায় একটা বড় মহামারী হয়েছিল সিরিয়াতে সেই মহামারী হাজার হাজার সাহাবি মারা গেছে এবং অনেক হাজার হাজার লোকও মারা গেছিল সুল্লাহ আসলাম নাম বলেনি তিনি কিন্তু তিনি আউফিফিনী মালিককে বলেছিলেন যে কেয়ামতের আগে ছয়টি জিনিস তুমি গণনা করে দেখো এগুলি ঘটবে গণনা করে রাখো তার মধ্যে তিনি বলেছিলেন যে এমন মৃত্যু যে মৃত্যু সবাইকে যেমনিভাবে সাগলের মণক লাগে সেভাবে মানুষকে মানুষ মারা যাবে সেই ঘটনাটি ঘটেছিল আঠারোতম হিজড়িতে আঠারোতম হিজড়িতে এই টাউন আম সংগঠিত হয়েছে আমাসের মহামারী সংগঠিত হয়েছিল সংঘটিত হয়েছিল এমনকি সেই মহামারীতে আবু বয়দারাদু আমির আবু আমির জারাহ আমিনু হাজিল উম্মা এই আমিন তিনি যিনি জান্নাতের একজন ছিলেন তিনিও সেই মহামারীতে মারা গিয়েছিলেন এটা কেয়ামতের একটি ছোট আলামত হিসাবে বিবেচিত রসুল্লাহ সাল্লাহ আরো যেটা বলেছেন পঞ্চম সেটা হচ্ছে ইস্তেফা ইস্তেগরান সদাকা সম্পদ বেড়ে যাওয়া এবং মানুষ সৎকার নিতে অমুখাপে কিতা প্রকাশ করা যে আমাদের প্রয়োজন নেই আবহাওয়াতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মাল কেয়ামত সংঘটিত হবে না তোমাদের মধ্যে সম্পদ বেড়ে যাবে শেষ পর্যন্ত চিন্তায় পড়ে যাবে সম্পদ অলা তার থেকে সদকা কে গ্রহণ করবে ওইয়ুদ আইলে হেরাজুল আর কাউকে সদ্কা দেওয়ার জন্য জাকাত দেওয়ার জন্য ডাকা হবে ভাইয়া কু আর ফি আর বালি সে তখন বলবে যে আমার এর প্রয়োজন নেই অর্থাৎ জাকাত মানুষের জাকাত দেওয়ার মতো লোক পাওয়া যাবে না এরকম অবস্থা হবে না মানুষের মধ্যে একটা সময় আসবে সোনার সদকা নিয়ে জাকাত নিয়ে মানুষ ঘুরে বেড়াবে সুমনিয়া খুজুয়া মিনহ তারপর পাবে না কে গ্রহণ করবে এরকম লোক পাওয়া যাবে না এরভাবে রসুল্লাহ সাল্লাহ আসালাম বলেছেন যে সম্পদ বেড়ে যাওয়ার বিষয়টি রসুল্লাহ আসলাম বলে দিয়েছেন এবং সে তার মধ্যে আছে যে এতের প্রাপূর্বং প্রাচ্যে যে সমস্ত সম্পদের পাহাড় গড়ে নিয়েছে যে সমস্ত রাজাবাদশারা তাদের সম্পদ মুসলিমদের হস্তগত হবে এবং মুসলিমরা সে সমস্ত জায়গা দখল করবে এবং সে সমস্ত সম্পদ মুসলিমদের হাতে আসবে এটাও কিন্তু সম্পদ বেড়ে যাওয়ার একটি নমুনা এবং সেটাকে আমাদের একটি আলামত হিসাবে রসুল্লাহ সাল্লাহাম উল্লেখ করেছেন রাজু বলেন রসুল্লাহ সালাম বলেছেন আমার উম্মতের এই রাজত্ব যতটুকু আমার জন্য সংকোচন করে দেখা নেই সবটাই আমার উম্মতের করায়ত্ত হবে দখলে আসবে আমাকে দুই ধরনের খনির সম্পদ দেওয়া হয়েছে লাল এবং সাদা লাল বলতে স্বর্ণ বোঝানো হয়েছে আর আবিয়া বলতে সাদা বলতে রৌপ্য বোঝানো হয়েছে অর্থাৎ এই দুই ধরনের সম্পদে মুসলিমদের হস্তগত হবে অন্ত্রভাবে রসুল্লাহ সাল্লা বলেছেন ওই নিয়ে নিশ্চয় আমাকে দেয়া হয়েছে জমিনের যত যত যত খাজানা আছে যত যত ভান্ডার আছে সমস্ত ভান্ডারের ছাবি কাঠিয়ে আমাকে দেয়া হয়েছে অথবা তিনি বলেছেন মাফাতে জমিনের যত সাবিখাঠি সব আমাকে দেয়া হয়েছে এহাদিস বুঝতে রসুল্লাহ সাল্লাহ সম্পদ বেড়ে যাওয়ার যে কথাটি বলেছেন সেটা হচ্ছে সম্পদ খুব বেড়ে যাবে এবং মানুষ সৎকার গ্রহণ করার মতো তখন লোক পাওয়া যাবে না অনুরূপ একটি ঘটনা আমরা দেখতে পাই আদিব না হাতেম হদীয় থেকে তিনি বলেন বাইনা মা আনায়দান নবী সাল আলিয়া ইসলাম আমি রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে ছিলাম এমন সময় এক লোক এস আসলো রসুলের কাছে এসে বললেন ফা যে আমি রসুল খুব দরিদ্র পথ যেতে পারছি না ফাঁকা ইয়া আদি মানে তার হাতে তার নেই সম্বল নেই বলার উদ্দেশ্য তখন বললেন ইয়া আদি হ্যাঁ আদি হাল রা ইতালা হীরা তুমি কি হীরা দেখেছ হল আমি বললাম যে আমি দেখিনি অকাদ অম্বি তো আনা তবে সেটার খবর আমাকে জানানো হয়েছে যদি তুমি অনেকদিন জিবে থাক দেখতে পাবে যে একটি একটি বাহন বাহন তার মালিককে সহ আসছে হীরা থেকে কার তো আপ করতে আসছে সে কারো ভয় করবে না আল্লাহ ছাড়া কারো ভয় করবে না কুল তুফিমা সাহাবি আদিমরা দেওয়ালানু বলেন আমি নিজে মনে মনে বললাম যে না দরার বিষাত আছে তারা কি করবে বললেন যারা জমির বরফা করে দিয়েছে ফাসাদ ফনা ফসাদ বাড়িয়ে দিচ্ছে এরা কোথায় যাবে রসুল যে বলেছেন সেখানে কোনো কোনো আক্রমণ ভয় থাকবে না কোথায় যাবে মনে মনে সেটা আমি চিন্তা করছিলাম তারপর রসুল্লাহাম আহ বললেন আর তারপরে বলেন তুমি যদি কোন জীবিত থাকো তাহলে হয়তো দেখতে পাবে যে কিসরা যে সমস্ত খনিজ সম্পদ সেগুলো মুসলিমরা জয়লাভ করে তাদের হাতে নিয়ে নিয়েছে আমি বললাম আদিব না হাতেমানু বলেন আমি বললাম কিসরা বিন হুরমুজ ইহারসোল্লাহ কিস্ামিন হুরমুজের কথা বলছেন অর্থাৎ কথা বলছেন অর্থাৎ খসরুর কিসরা ভিতরে যেটা পারস্য সম্রাট তাকে ক আলাহ কিসরা হুরমুজ্লাম তোমার বললেন যে হ্যাঁ কিসরা বিন হুরমুজের কথায় বলা উদ্দেশ্য ত আল্ বিকে হায়ুম তারপর তিনি বললেন যদি তোমার জীবন অনেক লম্বা হয় হাদানী ইকবিন ইকবাল হোমিনহু সে দেখ কেউ তার থেকে সেটা নিয়ে তাকে ভারমুক্ত করবে কাউকে পাবে না এটা হচ্ছে রসুল্লাহ সাল্লা কিছু কিভাবে সম্পদ বেড়ে যাবে তার কিছু বর্ণনা অর্থাৎ উম্মতের মধ্যে বিজয় বিজিত এলাকা বেড়ে যাবে এবং জমির খাজ জমিনের যে সমস্ত আছে সেগুলিও জমিন উদ্গীরন করে দেবে এতে করে আমরা দেখতে দেখতে পাবো তখন যে সম্পদ বেড়ে গেছে এই সম্পদ বেড়ে যাওয়া এবং সেটা গ্রহণ করার মতো লোক না থাকা সেটা কেয়ামতের একটি আলামত সে কেয়ামতের একটি আলামত এটাই হচ্ছে এটা হচ্ছে রসল্লা সাল্লা ভাষ্য যা তিনি বর্ণনা করেছেন ষষ্ঠ কেয়ামতের আলামত হচ্ছে জহুরুল ফেতন ফেতনা প্রকাশ পাওয়া ফেতনার জিনিসটা ফিতনা শব্দটা পরীক্ষা অর্থাৎ উম্মদকে আল্লাহ তালা পরীক্ষা করবেন যেবে আগের উম্মদদেরকে আল্লাহ তালা পরীক্ষা করেছেন সুতরাং এই ফেতনা অনেক বেশি কোরআন মুসিন্ন শব্দটি প্রচুর পরিমাণে এসেছে যে ফিতনা এই ফিতনা শব্দের অর্থটি আমরা আগে বুঝবো তারপর ফেতনা কিভাবে হয়েছে যে ফেতনা প্রকাশ হয়ে যাওয়া কে আমাদের একটি আলামত বলে রসুল্লাহ সব যেভাবে ঘোষণা করেছেন যে ফেতনা প্রকাশিত হবে তার মধ্যে আমরা বুঝবো যে ফেতনা যেহেতু প্রকাশিত হবে সেই ফেতনাগুলো কী কী সেগুলি আমরা জানবো প্রথমে আমরা জানি ফেতনা কী জিনিস রসুল্লা সাল্লা সাল্লাম এই ফেতনাগুলির কথা বলেছেন তিনি বলেছেন ইনামিনাশাহ ইসাহ জুহুর আল ফেতান কেয়ামতের আলামতের মধ্যে কিছু হচ্ছে ফেতনা প্রকাশ হয়ে যাওয়া যে এই মানুষ হক এবং বাতির মধ্যে পার্থক্য করতে পারবে না ইমানদার সকালবেলা ইমানদার থাকবে বিকালবেলা কাফের হয়ে যাবে বিকালবেলা কাফের হবে সকালবেলা ইমানদার হয়ে যাবে এরকম তাদের মধ্যে অবস্থা বিরাজ করতে থাকবে সকালে ইমানদার হলে বিকালে কাফের হবে বিকালে ইমানদার হলে সকালে কাফের হবে এরকম অবস্থা বিরাজ করতে থাকবে এই ধ্বংস হয়ে গেলাম কিন্তু না এই ফেতনার পরে ফেতনা থেকে আবার ফেতনা সেই এটি বুধ আমি শেষ হয়ে যাব এভাবে ফেতনা প্রকাশ পেতেই থাকবে প্রকাশ পেতেই থাকবে রসল্লা সাল্লাহসাল্লাম বলেছেন কে আগে এই ফেতনাগুলি প্রকাশ হবে এটি এমন এক যেমন এক আলামত যে আলামত শুরু হয়েছে রসল আসালামের পরে এবং সেই সাহাবাহের পরে সেই আলাম শুরু হয়েছে বিশেষ করে ওসমার সময় থেকে সেটা চলমান প্রক্রিয়া আগেও ছিল এখনও আছে ভবিষ্যৎ থাকবে এটা হচ্ছে আমাদের বিস্তারিত জানা উচিত এজন্য হাদিস হাদিসগুলি আমরা আগে আলোচনা করব তারপর কিছু নমুনা উল্লেখ করব আব সাহ সাহায্য বলেন কল রসুল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাহাম বলেছেন ইন্না পাইনা সাহাফিত কেমতার আগে যেগুলো অন্ধকার রাত্রির মতো মনে হবে সেগুলোকে যেগুলো অন্ধকার রাত্রি যেমন মানুষ কি করছে কি করবে খুঁজে পায় না দেখতে পায় না কোনো কিছু তেমনি ভাবে মানুষ এই ফেতনা পড়লে সে কিং কর্তব্য বিমুখ হয়ে পড়বে সে বুঝতে পারবে না তার করণীয় কি থাকবে কাফরান সি কাহান হয়ে যাবে ইমানদার থাকে সকালে সে হয়ে যাবে অর্থাৎ কুফুরিটা তার জন্য বড় ফেতনা হিসেবে দেখা দিবে। মানুষ কখন সুযোগ সুযোগের সুযোগ মানুষ বেশি হয়ে যাবে মানুষ বেশিরভাগ মানুষ সেই স্বার্থের জন্য ইমান বিক্রি করে দিবে। ইমানদার যদি রাত্রে থাকে সকালে কাফের অথবা সকালবেলা ইমানদার থাকলে বিকেলে কাঁফের হয়ে যাবে ইমানদার ইমান ইমানের মূল্য তার কাছে খুব কম হয়ে যাবে এই জন্য এই ইমানের এই বিষয়টি এই ইমানের এই বিষয়টি ইমান না থাকার বিষয়টি ফেতনার আকারের আকার রূপ নেবে বলে রসুল্লাহ সাল্লি আসলাম ঘোষণা করেছেন তারপর রসুল্লাহ আসলাম বললেন আল কায়েদুফিহা খায়রমিন আল কায়েম এই ফেতনার মধ্যে যেই ব্যক্তি বসে থাকবে মাথা উঁচু করে তাকাবে না সে ব্যক্তি উত্তম ওই ব্যক্তির থেকে যে ব্যক্তি এখানে দাঁড়িয়ে দেখবে বিষয়টি ওল মিনাল মায়াসি আর এই ফেতনার মধ্যে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সে ফেতনার পিছনে চলা চলার যে চলে ফেতনার পিছনে তার থেকে উত্তম হবে ওল মায়শি ফিহা খায়রুম মিনার সাড়ি আর যে চলছে সে ওই ব্যক্তি থেকে উত্তম হবে যে ব্যক্তি ফেসনার পিছনে দৌড়াচ্ছে আর সুতরাং এর ফলে রসুলাম কি করতে হবে সেটা আমাদেরকে করে তিনি বলেন তোমাদের তীরের তুনি সবাই ভেঙে দাও অওতম তোমাদের তীরের সেই রশিটাও কেটে দাও আদ্রব সুবি হেজারা তোমাদের তরবার দিয়ে পাথর উপরে আঘাত করো যাতে করে তরবারে ধার কমে যায় কাউকে আঘাত না করো জোর করে সেখানে প্রবেশ করানো হয় এবং কাবিলের মধ্যে যে ব্যক্তির সবচেয়ে উত্তর হতম হাবিলের মতো হও অর্থাৎ তুমি মকতুল হও কিন্তু কাউকে তুমি হত্যা করোনা অর্থাৎ তুমি ফেতনার মধ্যে প্রবেশ করো না এটাই রসুল্লাহ ইশা আল্লাহ ফেতনার এ বিষয়ে কিভাবে ফেতনা প্রকাশ পেয়েছে এবং কিভাবে প্রকাশ পাবে ভবিষ্যতে সেটাও আমরা আলোচনা করব অন্য কোনো পর্বে ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আহর আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামালাইকাইকুম রহমতুল্লাহ বরক